সাহল ইবনো সাদ রজ্লাহ তালা আনহু কতে বর্ণিত তিনি বলেন সাহাবেগণ নবী সাল্লাম এর সঙ্গে সালাদ আদায় করতেন কিন্তু ইজার বা লুঙ্গি ছোট হবার কারণে তা গলার সাথে বেঁধে নিতেন আর নারীদেরকে বলে দেওয়া হয়েছিল তোমরা সেজদা হতে মাথা উঠাবে না যে পর্যন্ত পুরুষগণ ঠিকমতো না বসবে